হতে বর্ণিত। তিনি বলেন নবী সাল যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন হে আল্লাহ আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় যাচ্ছি ইবনে আর আরা রাহমাতুল আলাই শুভা রহমাতুল আলাই সূত্রেও অনুরূপ বর্ণনা করেন